বাংলার সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে মবারক জানিয়ে আজকের পর্ব আমরা শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দর্শা হাদিস বাবু অর্থাৎ মাটি দিয়ে আপনার পবিত্রতা অর্জন করা আছে কিন্তু ব্যবহার করলে সমস্যা তাহলে এই আপনার জন্যে ইসলাম সহজ করে দিল সেটা হলো কি তায়াম্মাইলাম তাজিদুয়ামুদাম তৈ পানি যদি না পাও তাহলে তোমরা পবিত্র মাটি দিয়ে তোমরা করো এটা উজুর ক্ষেত্রেও তায়াম্মম করলে হয়ে যাবে ফরজ গোসলের ক্ষেত্রেও তায়াম্মম করলে হয়ে যাবে তাহলে ইসলামের বৈশিষ্ট্য সহজ পানি না পাওয়া গেলে আপনি তায়ামম করবেন তায়াম্মম অত্যন্ত সহজ একটা পদ্ধতি যেটা পরবর্তী হাদিসে আসবে আমাদের এই কথা মনে রাখতে হবে যে পানি থাকা অবস্থায় আমার তায়াম্মম চলবে না পানি আছে কিন্তু পানি যদি আমি তা গোসল করি বা উজু করি তাহলে খাওয়ার পানি থাকবে না তাহলে আপনার তাইমম চলবে পানি আছে অসুখ ভালো হওয়ার দেরি হতে পারে অথবা অসুখ বেড়ে যেতে পারে অথবা অসুখ হতে পারে যে কোনো কারণে আপনি তখন তায়াম্মম মাটি দিয়ে তায়াম্মম করবেন সেটা আপনার ফরজ গোসলের প্রয়োজন প্রয়োজনও মিটতে পারে সেটা উজুর ক্ষেত্রে উজু হয়ে যেতে পারে তাহলে কত সহজ করে দিন আল্লাহ রবুল্লা আলমিন একজন পানি ব্যবহার করলে অসুখ বেড়ে যেতে পারে ডাক্তার বলছে পানি ঠান্ডা পানি বা পানি ব্যবহার করলে তবে মনে রাখতে হবে যে গরম পানি করে নেওয়ার যদি সুযোগ থাকে তাহলে সেটা ব্যবহার করবো অনেকের আছে এমন যে গরম পানিতে গোসল করার পরেও সমস্যা হয় ঠান্ডার দিনে বলবো একবার মোহামব্বুল আলমিন আমার জন্য কত সহজ করে দিয়েছেন তাই অধ্যায়ে হানিস বর্ণিত হয়েছে আব্দুল্লাহ لم يؤتاهن احد قبل نسرت بالرعب مسيره شهر وجعلت ل الارض مصددا وطهورا فايما رجل ادركته الصلاه فليصلي وذكر الحديثه اكن من حديث حذيفه عند مسلم وجعلت تربتها لنا طهورا اذا نجد الماء وعن الله علي الله تعالى عنه عند احمد وجعل التراب لطهورا قال জামের আবদুল্লাহ রাজি হালিস বর্ণনা করেন তিনি বলেন যে রাসুল্লাহ সালাই সাল্লাম বলেছেন আমাকে পাঁচটা জিনিস দেওয়া হয়েছে যা ইতিপূর্বে কোনো নবীকে দেওয়া রসুলকে দেওয়া হয় নাই কোনো ধর্মে কোন বিধান কাউকে এটা দেওয়া হয় আমাকে এই পাঁচটা জিনিস দেওয়া হয়েছে এক নম্বরে কি নসীর তবির রবসিরাত শাহর এক মাসের দূরত্ব থেকেই আমার কথা শুনলে মানুষের অন্তরে একটা ভয় সৃষ্টি হয় তাই তো রাসুল্লাহ সাল্লিস সাল্লামের কাছে বড় কোনো অস্ত্র ছিল না শক্তিশালী কোনো অস্ত্রের অধিকারী ছিলেন না তারপরেও আল্লাহনবী আসাল্লা সাল্লামের কথা যখন অমুসলিমরা শুনত তখন তারা ভয়ে কাঁপত এক মাস দূর এক মাস চলে যতটুক রাস্তা হয় এতটুক দূর থেকে রাসুমুল্লাহ সাল্লামের কথা শুনলে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হতো যে তার সঙ্গে তো যুদ্ধ করে পারা যাবে না তিনি যা কথা বলেন সেটাই আমাদের মানা উচিত এই ধরনের দুই নম্বরে কি করে দেওয়া হয়েছে তাদের এবাদতের স্থান আমাদের যেমন মসজিদ রয়েছে তাদের যেরকম গির্জা এবাদতের স্থানে গে এবাদত করতে হতো যেখানে সেখানে এবাদত করলে সে কবল হতো না কিন্তু উম্মতে মোহাম্মদ জন্যে সহজ করা হয়েছে তাহলে যে ব্যক্তি যেখানে তাকে নামাজ পেয়ে যাবে ওখানে পড়ে নেবে সালাত করে নেবে কারণ সেটাই তার মসজিদ আর পানি যদি না থাকে তো করে নেবে তাইম কেন সেটাকে পবিত্রতার ব্যবস্থা করে দেওয়া হলো তাহলে বোখারি মুসলিম বর্ণনা করেছেন মুসলিম মুসলিমে হোজাইফরাজ্লাহ তলা থেকে বর্ণিত হয়েছে যেখানে বলা হয়েছে যে মাটিকে আমার জন্যে পবিত্রতা অর্জনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে যখন পানি না পাওয়া যাবে আর আলী রাজিয়াল আলহ থেকে ইমাম আহমদ বর্ণনা করেছেন অজ এলা তোরা বলি তাহরান আমার জন্যে মাটিকে কি করা হয়েছে পবিত্রতা অর্জনের মাধ্যম করে দেওয়া হয়েছে তাহলে আসুন যদি পানি না পাওয়া যায় তাহলে মাটি হবে আমাদের পবিত্রতার মাধ্যম সেটা অজুর ক্ষেত্রে হোক আর গোসলের ক্ষেত্রেই হোক কিভাবে তাই করব আমরা সেটা আমরা পরবর্তী হাজিস থেকে আমার ইয়াসের বলেন জাল্লার নবী আলহাতাম আমাকে কোন একটি প্রয়োজনে আমাকে বাইরে পাঠিয়েছিলেন ফাজ নব আমার ওই বাইরে যাওয়ার অবস্থায় বাইরে যখন ছিলাম তখন আমার বীর্যপাত হয়ে আমার এহতলাম হয়ে আমি ফরজ গোসল আমার উপরে ফরজ হয়ে যাই এখন গোসল করবো তো আলসালামের সাহাবি আমার বলেন যে তখন পানি না পেয়ে যেমন কোন জন্তু মাটির মধ্যে গোড় পাড়ে গোড় তো আমি তাই করলাম মাটির মধ্যে সমস্ত শরীর মাটি দিয়ে ধুলো দিয়ে একেবারে गोर पेड़े निल मध्यपाल निले पानी दिए समस्त शरीर पानी ना गई समस्त शरिमाटर मध्य उलुट पाट कर समस्त शरीर भरे निलेंबीला সফর শেষ হয়ে গেল আল্লা নবীর কাছে আসলাম এসে বললাম ইয়ারসোল্লাহ আমার তো এই ঘটনা আমার প্রতি গোসল ফরজ হয়ে গেছিল আমি মাটি দিয়ে সমস্ত শরীর যেমন কোন পশু মাটির মধ্যে গোড় পারে আমি এভাবে গোড় লাগাই দিয়েছি সমস্ত শরীরে মাটি ভরাছি আল্লাহ নবী বললেন এইভাবে মাটির মধ্যে গোড় দেওয়া তোমার প্রয়োজন ছিল না বরং প্রয়োজন ছিল এইটুক করা আলানি এই এইভাবে করলেই তোমার জন্য যথেষ্ট ছিল তিনি মুখ দিয়ে বললেন এবং দিলেন কি করলেন সুম্মা মাসা হাসিমাল আলাল বাম হাত দিয়ে ডান হাত আর ডান হাত দিয়ে বাম হাতের মশা করলেন এইভাবে মাটির মধ্যে মেরে की बाम हाट्ट डान हाथ मारलाहफ् हाथ भागा कि निल हाह समस्त चेहर मध्य कि वही हाथी बोलएल मुसलिम यदिस शब्दगुली मुस्लिम शरीफे बुझते तयम जाते हलो तयम नियत को আপনি নিযত করবেন কেন তাই করতেছেন এটা কি হোক আপনি শুধুমাত্র নিয়ত করে হাত দুইটা কেউ কেউ বিসমিল্লা বলার কথা বলেছেন না বললে কোনো সমস্যা নেই মাটির মধ্যে এইভাবে মেরে দিয়ে হাত দুইটা এরপরে আসবে এইভাবে একটু কি করে নিয়ে ঘুষে নিয়ে অতিরিক্ত মাটিগুলিকে উড়িয়ে দিয়ে এরপরে আপনি কি করবেন বাম হাত দিয়ে ডান হাতের উপর আর ডান হাত দিয়ে বাম হাতের উপর এরপরে দুইটি হাত মুখের মধ্যে সমস্ত হয়ে গেল হয়ে গেল অন্য বর্ণনায় এই হাদিস আলী বুখারি অদারা বাবী আলাতাম মাটির মধ্যে মারলেন এরপরে কি করলেন সু দিলেন আমরা পেলাম যে আগে করেছেন কি মুখ মাসা মুখমন্ডল এরপরে হাত মাসে করেছেন দুইটাই করা যায় একটু কথা মনে রাখতে হবে নিয়ত করে বাটির মধ্যে হাত মেরে হাত দুইটাই ভাবে ঘুষে নিয়ে সু দিয়ে মাটি অতিরিক্ত উড়িয়ে ফেলেন নাহলে হয়তো পাউডার মাখিয়ে যাবেন আপনার মুখে দেখতে হয়তো অসুন্দর লাগবে বাড়িতে আবার দূর করতে সমস্যা হবে এরপরে আপনি আগে মুখমন্ডল মাসে করে তারপরে ডা বাম হাত দিয়ে ডান হাতের উপর আর ডান হাত দিয়ে বাম হাতের উপর অথবা আগের বাম হাত দিয়ে ডান হাতের উপর আর ডান হাত দিয়ে বাম হাতের উপর এরপরে মুখো মাসে করেন দুইটাই জায়জ রয়েছে হাত আগে মশা করে নেন তারপরে মুখ বা মৌখ মণ্ডল আগে করেন তারপরে কি করেন হাত করেন মনে রাখতে হবে যাদের দাড়ি আছে যাদের দাঁড়িয়ে আছে এখন আপনি মাটি নেবেন আর দাড়ির মধ্যে খিলাল করবেন তার দরকার নেই এর কোনো প্রয়োজন নেই শুধুমাত্র যে জায়গাটুকু আপনার দেখা যাচ্ছে এটুকু আপনার শুধু আপনার মাথা হাত বোলাই দিলেই হয়ে যাবে সমস্ত এখন দাড়িতে আপনি খেলাল করা শুরু করবেন এটা জরুরি না কারণ ওয়াজ মুখ বলা হয় যেটা দেখা যায় দাড়ি দিয়ে যেটা ঢেকে গেছে এটা আপনার মাসে করার কোন জরুরি নেই কত সহজ হয়ে গেল আব্দুল থেকে বর্ণিত আল্লাহ নবী আলাম বলেছেন যে তায়াম্মম দুইবার একবার মাটির মধ্যে মেরে হাত মাসে করবে আর একবার মেরে হাতের এখের শুরু থেকে নিয়ে এখের কোনোই পর্যন্ত মাসে করবে ইমাম দ্বারাটি বর্ণনা করেছেন ওলামাইম্মা যারা হাদিস বিশেষজ্ঞ তারা বলেছেন এই কথাটা নয় বরং আবদুল্লাহ ওমারের কথা বরং আমরা বলব তের ক্ষেত্রে একবার মারতে হবে আর ওইটাকে হাত মলে নিয়ে ফু দিয়ে আগে হাত তারপরে মুখ অথবা আগে মুখ পরে হাত बजी पास सही हादीर जय दुरल एक कष्ट आप ही पर्यटन मटी ने माखते ही मागते ही थकबे एम धरण सुन्नत राशूल प्रमाणित ना दुई बार्ज هاي حديث قولي اتانتو دوربال غرون جوغونا اتبا صحابي دير كوتا جي قولي سوي حديث اير پوری پون تي جتاك هلوكي شاز بامون کار جتاك غرون جوغو نائن اير پور جا حديث ونبي حريت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم السعيد وضع المؤمن المسلم وإن يجد عشر سنين فإذا فا وجد الماء فليتق الله وليمسه بشره راه البزه واصحاب الخطا ولكن صوب صَوّ دركته رساله وللترمذيه ابن ذر نحبه وصاحب الحاكم ايضا امر الرجله تبنيت تني বলেন যে رسول الله صلى الله عليه وسلم বলেছেন مؤمن مسلمينر জন্য মাটি পবিত্র মাটি হলো কি পবিত্র হওয়ার জন্য একটা মাধ্যম পানি না থাকলে তবুও মাটি দিয়েই সে কি করবে উজু এবং গোসলের কাজ চালাতে থাকবে করে করে। যখনই সে পানি পেয়ে যাবে সেজন ভয় করে যেন তার শরীরে পানি কি করে স্পর্শ করে অর্থাৎ গোসল করে গোসল প্রয়োজন হলে উজু হলে উজু করে এই আদেশটিতে আমরা তাহলে বুঝতে পারলাম যে পানি যদি পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে আপনাকে টাইম মোম দিয়ে কাজ চালাতে যখনই পানি পেয়ে যাবেন তখনই আপনার টাইম মোম কী হয়ে যাবে বাতিল হয়ে যাবে তখন আপনাকে উজু করা জরুরি যদি এমন হয় নামাজে দাঁড়াই গিয়েছি সালাত আদা করতেছি পানি ছিল না ইতিমধ্যে আমার বন্ধু পানি নিয়ে হাজির হয়ে গেল। তাহলে কি এখন আমি সালাদ ভেঙে দিয়ে নামাজ ভেঙে দিয়ে আমি এখন উঁজু করে আবার নামাজ পড়বো নাকি নামাজ পড়তেই থাকবো আমরা বলবো যখনই পানি এসে গেছে তখনই আপনার কি করতে হবে আপনার নামাজ ভেঙে দিয়ে গিয়ে উঁজু করে এসে আবার নামাজ পড়তে হবে অথবা মনে করেন টেপে হয়তো পানি ছেড়েছেন পানি আসে নাই এখন না পেয়ে নামাজ শেষ হয়ে যাওয়ার সময় শেষ হওয়া যাওয়ার আশঙ্কা করছেন এমন অবস্থায় আপনি কি করবেন আপনি টাইম করে নামাজ শুরু করে দেবেন এখন দেখা গেল যে পানি এসে গেছে আর ফলে এর ফলে আপনার তাহলে নামাজ ভেঙ্গে দিয়ে উঁজু করে আপনাকে নামাজ পড়তে হবে এরপরে হাদিস ওয়ান হকাল লম্বা একটি হাদিস আবুদ খুব বলেন দুইজন মানুষ এরা সফরে বের হয়ে গেছিল নামাজের সময় হয়ে গেছিল না এম তো তারা কি করলেন তারা পবিত্র মাটি দিয়ে তায়াম করে বন্ধুগণ একটা ছোট্ট বিরতির পরে আবার আপনার কাছে ফিরে আসব। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে কালাম ওর আন বুঝতে হবে। এই বিষয়গুলো আলোচিত হয়েছে রুলু মুল কোরআন শিরো নামে রুমুল কোরআন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 জানতে হলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ প্রতি সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক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 দেখুন অর্ধাঙ্গিনী নাতৃত্তাঙ্গিনী প্রতিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় দ্য ট্রডেজি দাই অফ ইসলামেকালেঞ্জেন বিং টু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 with his thrilling words and inspirational temperament. Demanding dowry from the would-be bride is completely prohibited in Islam. Prophet Muhammad, please be upon him, the one endowed with knowledge and wisdom. I am proud to be a fundamentalist Muslim. Dekhoon, Kishore Taroqa. Prati Riosh Potibar, Rajshad Shattai, Apunosham Prachar, Shokal Shadai Notai, Bangladeshe. <laughs> Peace TV Banglaaye. ছোট্ট বিরতির পরে প্রিয় শ্রোতা দর্শক আবারও ফিরে এসেছি আপনাদের কাছে আমাদের আপনার উপভোগ করতেছেন এ থেকে উপকৃত হচ্ছেন মোহান রবাহ আলমিন আমাদের রসুল্লাহের আলোকে জীবন গড়ার পরিচালনা করার তফিক দান করেন আল্লাহ আমিন আমরা বলতেছিলাম আবু সাইদ খুল্লাহ তালা আনহুর হাদিস জন মানুষ সফরে বের হয়ে গেলেন সালাতের সময় হয়ে গেল তাদের সঙ্গে পানি ছিল না পবিত্র মাটি দিয়ে তারা তাই মম করলো টাইম করে তারা সালাত আদা করলো সুম্মা ওয়াজাদা আলমা এরপরে সময় থাকতে তারা পানিও পেয়ে গেল। সফর অবস্থাতে পানি ছিল না টাইমম করে দুইজনে সালাত আদা করলো সময় শেষ হয়ে যাওয়ার আগে পানি পেয়ে গেল আর দ্বিতীয় জন সে কি করলো উজু করল না এবং সালাদ দ্বিতীয়বার আদাও করল না সোম্মা আতায়া রাসুল আল্লাহ সাল আলী আসাল্লাম ফাজা কারা দুইজন সফর থেকে সে আল্লাহর নবী আলীসাল্লা তো কাছে বললেন এই ঘটনা হয়েছে আমরা নামাজের সময় হলে পানি না পেয়ে তাই মম করে নামাজ পড়েছি এরপরে তখন সময় থাকতে পানি পেয়েছি একজন আমরা উজু করে আবারও সালাদা করেছি আর দ্বিতীয় জন সালাদ দ্বিতীয়বার আর উজু করে আদা করি নাই আল্লাহর নবী আলীসাল্লা তো সালাম ফল আলিলাম আসাবনা যে ব্যক্তি দ্বিতীয়বার উজু করে আর সালাত আদা করে নেয় তাকে বললেন তুমি সুন্নত মতো কাজ করেছো। অর্থাৎ নামাজ আর দ্বিতীয়বার পড়ার প্রয়োজন নেই এটাই হলো সুন্নতি মহাম্মারী আলি সালাতাম ও আজাদ এবং তুমি যে তেমন করে সলাত আদা করেছিলে সেই সলাতেই তোমার জন্যে যথেষ্ট ও কাল আলী আকার আর দ্বিতীয় জনকে বললেন যিনি আবারও উজু করে পানি পেয়ে নামাজ দ্বিতীয়বার আদা করেছিলেন লাকাল তোমার জন্য ডবল সব তাহলে বোঝা গেল এই হালসের দ্বারা যে পানি যদি না পাওয়া যায় আর তাইম করে সালাদ আদায় করে নাই, আর সময় থাকতেই যদি পানি পাওয়া যায় তাহলে দ্বিতীয়বার আর নামাজ আদা করার প্রয়োজন নেই আগের সলাতে টাইম্মম দিয়ে যে সালাত সেটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে বন্ধুগণ তাইম্মমের অধ্যায়ে আমরা জানতে পারলাম যে শরীয়তে মোহাম্মদী আমাদের জন্য সহজ করে দিয়েছে পানি যদি পাওয়া না যায় তাহলে মাটি তার স্থলাভিষিক্ত আমরা মাটি দিয়ে তাইম করতে পারবো তাইমের সংক্ষিপ্ত পদ্ধতি যেটা আল্লাহর নবী শিখিয়েছেন সেটা হলো নিয়ত করে দুইটি হাত মাটির মধ্যে মেরে হাত দুইটি দুইটিভাবে ঘুষে নিয়ে সু দিয়ে ধুলাগুলিয়ে মাটিগুলি উড়িয়ে দিয়ে এরপর আপনি বাম হাত দিয়ে ডান হাতের উপর এবং বা ডান হাত দিয়ে বাম হাতের উপর কবজি পর্যন্ত এরপরে মুখমণ্ডল অথবা আগে মুখমণ্ডল এরপর ডান হাত বাম হাত येटुक जथेष एवं आओ जानलार मध्य मारा एक बार चेहर एक बार करी पर पूरा हाथ मसे कर हादिस आल्ला नबी आते विशुद्ध भाव प्रमाणित नाज हदीसरबा जई हालीसते गए कष्ट को प्रयोजन नहीं एक कथा तो मे रखते और पानी जदिना पावा जाम्म दिए गोसल क्ज उजुर का चलाते समस्या नहीं पानी व्यवहारे पानी व्यवहार समस्या थेजा के तयम सुवस्था कर दे तयम दिए एकाधिक सदा जा बार बार जखनी नमज़ आस ही टैम करतेमा जो जो उजु भंगे कारण ना घटे और जानल जखनी पानी पा जा नष्ट एम नमजरत अवस्थाए जो पानी पे जाए नमज भेजे दिए এরপরে উজু করে তারপর আপনাকে নামাজ বা ইবাদত পূর্ণ করতে হবে মনে রাখতে হবে মহানব্বুল আলমিন আমাদের জন্য এক সহজ পথ দিয়েছে পন্থা দিয়েছেন এটা আমরা কবুল করব এবং সে অনুযায়ী আমরা আমল করব। নিজেদের উপরে শরীয়তকে কঠিন করে নিব না এটা কিন্তু শরীয়তে মোহাম্মদের কাজ নয় বরং আমাদের কাজ হলো মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লামের দেওয়া সুন্দর তরিকায় সুন্নতি পন্থায় আমরা আমাদের জীবন গড়ব আমরা অন্যকে শেখাবো এটাই হবে আমাদের জীবনের একমাত্র কাজ বন্ধুক আল্লাহ রব্বুল্লাহ আলমিন বান্দার প্রতি কিছু কঠিন করে দেন নাই মোহামুর রব্বুল্লা আলমিন তার বান্দাকে অত্যন্ত ভালোবাসেন হাদিসা আছে যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন মহাব্বতের দয়ামায়ের একটা ভাগ শুধুমাত্র সমস্ত মখলুকাতের মধ্যে ভাগ করে দিয়েছেন আর নিরানব্বইটা তার নিজের কাছে রেখেছেন তাই তো আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের চলার ক্ষেত্রে আমাদের দুনিয়াতে বসবাসের ক্ষেত্রে সবকিছুর মধ্যে সুন্দর নিয়ম বেঁধে দিয়েছেন যাতে করে এই নিয়মে আমরা নিজেদেরকে পরিচালনা করে আমরা নিজেরা পরিচালিত হয়ে আমাদের জীবনের সুখ ও শান্তিকে আমরা বয়ে আনতে পারি এক্ষেত্রে কিছু মানুষ দেখা যায় যে নিজে নিজেই নিজের উপরে কঠিন করে নাই। ফ্যান আছে বন্ধ করে দিয়ে নামাজ পড়বে বলে রাসুল্লাহ সাল্লামের যুগে তো ফ্যান ছিল না কাজে আমি ফ্যান দিয়ে কেন এটা কিন্তু ঠিক না অনেক সময় দেখা যায় যে এবাদত করার জন্য সুন্দর পরিবেশ রয়েছে নিজে নিজে এক কঠিন জায়গাতে বসে বসে ইবাদত করে মনে করে বেশি কষ্ট হলে বেশি সব এ কথাটা কিন্তু ঠিক না বরং বেশি সব হল আপনার এবাদতটা যখন আল্লাহর জন্যে হবে এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের তরিকায় নিয়মে হবে কারণ এমাদত কবল হওয়ার ক্ষেত্রে তিনটি শর্ত মনে রাখতে হবে এক নম্বর শর্ত হলো ইমান আর ইমান যদি না হয় এমাদত কবল হবে না আবু জাহাল নামাজ পড়তো ওই বা যারা বেদিন ছিল যারা সুল্লা সাল্লামকে হত্যা করার জন্য প্রচেষ্টা করেছিল মদিনা মক্কা থেকে যারা বের করে দিয়েছিল সেই লোকগুলি হজ করত নামাজ পড়ত কোরবানি করতো আকিকা করত কিন্তু তাদের আকিদার মধ্যে গন্ডগোল ছিল যার ফলে তাদের কিছু কবুল করা হয় নাই দুই নম্বর শর্ত আল্লাহরটি নিজের নিজের তরিকা বাইর করে আপনি যার যার মত ইবাদত করবেন আল্লাহর কাছেও হবে না কবল হবে না এক্ষেত্রে আমরা বলবো আল্লাহর দেওয়া বিধান আমাদের জন্য সহজ আমরা মানি আমরা একেবারে আগে আমরা এখানে আমি মোহাম্মদ ধর্মত্ত্বের কোষ্টি পাথর সুরা ইকলাস হলো ধর্মতত্ত্বের কোষ্টি পাথর ধর্মতত্ত্ব মানে হলো ঈশ্বর সম্পর্কে জানা সুরা ইখলাস হলো লিটমাস টেস্ট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 তার সমতুল্য কোনো কিছুই নাই সহি বুখারিতে উল্লেখ করা আছে ছয় নম্বর খন্ডে কিতাবুল ফাজাইলে কোরআন অধ্যয়ন নম্বর তিরিশ হাদিস নম্বর